السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على ملا نبي بعده قال تعالى وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ وَقَالَ تَعَالَى فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۚ فَإِذَا أُحْصِيَ আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম প্রিয় বন্ধুগণ আমরা আজকে কুরবানির ঈদুল আজহার কয়েকদিন পূর্বে একত্রিত হয়েছি যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে কুরবানির কুড়িটি বিধান বা কুড়িটি মাসালা আমরা আজকে কুরবানির মাসলা মাসাইল বিধি বিধানকে কেন্দ্র করে আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুগণ কুরবানি একটি যেমন ইবাদত কুরবানি যেমন একটি উৎসব তেমন কুরবানি হচ্ছে ইসলামের একটি সায়ী একটি প্রতীক একটি চিহ্ন একটি নিদর্শন আল্লাহ আব্বুল আলামিন মুসলিমদেরকে দুইটি ঈদ দান করেছেন তার মধ্যে একটি হল ঈদ উল ফিতির যেটা রোজার পরে আসে আর একটি হচ্ছে ঈদ উল আজহা যেটা হজের মাসের দশ তারিখে করতে হয় এই ঈদ উল আজহা বা কুরবানির ঈদ এর দুটি দিক আমরা দেখতে পাই একটি হচ্ছে যারা এই সময় হজ করেন বা হজ করতে যান তাদের একটা বিশেষ বিধান এবং তাদের জন্য বিশেষ নিয়ম পদ্ধতি এবং বিশেষ ফজিলত কিন্তু যারা এই সময় হজ করার ক্ষমতা রাখেনি বা পূর্বে করেছে এবং নিজ বাড়িতে নিজ গৃহে অবস্থান করছে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য কিছু নেকি করার কিছু সাব ইনকাম করার পদ্ধতি করে দিয়েছেন নিয়ম করে দিয়েছেন সেই সাব অর্জন করার একটি উপকরণ একটি অসিলা হচ্ছে এই কুরবানি প্রথমত আমরা জানব যে কুরবানির অর্থ কি কুরবান থেকে কুরবানি কুর্বান বলা হয় ওই বস্তুকে যেটা আল্লাহ রাবুল্লাহ আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য উৎসর্গ করা হয় বা বলিদান দেওয়া হয় ওকে কি বলা হয় কুরবান আর এই কুরবান শব্দটির সাথে যদি ইয়া যোগ করেন তার মানে হয় আমার কুরবানি মানে আমার ওই বস্তু যেটা আমি আল্লাহ রাবুলা আলমিনের উদ্দেশ্যে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পেশ করছি বা সেটাকে উৎসর্গ করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কুরবান শব্দটা কোরআন শরীফে বর্ণনা করেছেন আদম আলি সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা যে কোনো এক ক্ষেত্রে তাদের একটা সমস্যা হয় হওয়ার পর কে সহি এবং কে গোলত কে সঠিক এবং কে বেঠিক আছে এটা জানার জন্য সেই সময় তাদেরকে একটা নিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছিল যে তোমরা উভয়ে কুরবানি পেশ করো আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে সেই সময় কুরবানি কবুল হলো কি হল না সেটা জানার একটা ব্যবস্থা ছিল যার কুরবানি আল্লাহ রাব্দুল্লাহ আলমিন কবুল করতেন আকাশ থেকে একটা আগুন আসত আসার পর সে কুরবানিটাকে পুড়ে দিত অতপর জানা যেত যে অমুকের কুরবানি আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেছেন আর অমুকের হাবিল এবং কাবিল যখন পেশ করল তখন সেই ঘটনার দিকে ইশারা করে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুরবান যখন তারা উভয়ে কুরবানি পেশ করল তখন একজনের পক্ষ থেকে আল্লাহ রাবুল্লা কবুল করলেন আর দ্বিতীয় জনের পক্ষ থেকে কবুল করলেন না কে হক ছিল কে সত্য ছিল সেটা প্রকাশ পেল যাই হোক কোরআন মজিদে কুরবান শব্দটি এসেছে আর ওর সঙ্গে আমরা হয়তো ইয়া যোগ করছি যার মানে হচ্ছে আমার কুরবানি বা আমার নৈকট্য লাভের বস্তু কিন্তু আমাদের উপমহাদেশের বাঙালি তথা হিন্দি কিংবা উর্দু সমাজে এই কুরবানি নামটা প্রচলিত আছে বটে কিন্তু শরীয়তের ভাষায় কোরআন হাদিস এবং ফিকার বই পুস্তকে কুরবানে কুরবানের নাম হচ্ছে উদ কি নাম উদহা এজন্য একে বলা হয় ঈদ উল আজহা কি বলা হয় ঈদ উল আজহা অনেকে ঈদ উল বলে এটা গ্রামারের দিকে ঠিক না এবং অর্থের দিক দিয়েও এই শব্দটা ঠিক না শব্দটি ঠিক হবে যদি আপনি বলেন ঈদ আজহা তো ঈদ উল বলে পরিচয় পাওয়া যায় কিতাব সুন্নত এবং ফিকার বই পুস্তকে কুরবানি পাওয়া যায় না তবে এটা যেটা অর্থ পরিভাষা সেই অর্থ বহন করে সেজন্য যেটা কুরবানি সেটাই উদহা যেটা উজহাইয়া সেটাই কোরবানি এরকম কুরবানির মতো উদহার মতো আরো কিছু ইবাদত আছে যেটা মুকিম মানুষ যারা নিজ গ্রামে এবং নিজ স্থানে বসবাস না করে হজ করতে যায় তাদের জন্য এরকম একটি ইবাদত আছে সেই ইবাদতটির নাম কিন্তু আলাদা যেমন যদি কোনো হাজি কুরবানি দেয় তাহলে তার সেই কুরবানির নাম হচ্ছে হাদি কি নাম হাদি সেটা তামাক্ত হজকারী হোক কিংবা কিরান হজকারী হোক কারেন হোক সেই কুরবানিকে বলা হয় হাদি যদি এহরামের অবস্থায় কোন ভুল ত্রুটি করে ফেলে কোনো হাজি তাহলে তাকে দম লাগে একটা রক্ত লাগে মানে একটা কুরবানি লাগে আর সেই কুরবানিটার নাম হচ্ছে বা ফিদিয়া। ফিদিয়া। কি নাম? তাহলে কুরবানি বা উদয়া হচ্ছে যারা হাজি নয় নিজের গ্রামে নিজের বাড়িতে অবস্থান করছে এবং জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ রবাহ আলমিনকে খুশি করার জন্য যেটা পেশ করছে এটার নাম হল উদ্বা কুরবানি আর যেটা হাজিগণ হজের সময় পেশ করে থাকে কি কারেন হাজি কিংবা তামাত্মী সেটাকে বলা হয় হাজি আর যেটা দণ্ডস্বরূপ কাফারা স্বরূপ পেশ করা হয় তাকে বলা হয় ফিদিয়া তাহলে এখন বুঝতে পারছেন যে একই ক্যাটাগরির এগুলো হচ্ছে সব একই ধরনের ইবাদ আমরা প্রথম পয়েন্ট কুড়িটি মাসলার মধ্যে প্রথম পয়েন্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম আমরা এবার দ্বিতীয় পয়েন্টে যেতে চাই দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানি যে এই ইবাদতাদতটি বৈধ বা এই ইবাদতির স্বীকৃত এতে কোন সন্দেহ নেই এমনভাবে স্বীকৃত যে এটা আল্লাহ আল্লাহাবুল আলমিন কোরআনেও বলেছেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসে বলেছেন এবং বিশ্বের ওলামায়ামদের আল্লাহার তোমরা তোমাদের প্রভুর জন্য নামাজ আদায় করো এবং নহর করো মানে কুরবানি কর তাহলে কোরআনে এর আদেশ এসেছে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহে দেখা যাচ্ছে আনসবিন মালিক রাজি আল্লাহ হাদিসটি বর্ণনা করেন তিনি বলছেন তিনি নিজ হাতে সেটা জোভাই করেন এবং বিসমিল্লা বলেন এবং আল্লাহ আকবর বলেন আর নিজের পাকে সেই কুরবানি পশুর গর্দানে রাখেন রেখে জোগাই করেন হাদিসটিকে এমাম বোখারে বর্ণনা করেছেন হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি অনুরূপ এমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর এক তাহলে কুরবানির বৈধতা এবং এটি যে একটি স্বীকৃত ইবাদত ইসলামে তার প্রমাণ যেমন কোরআনে আছে তেমন হাদিসেও আছে সাহেবুল মুগনি মুগনি একটি ফিকার বই যার লেখক হচ্ছেন ইবনে কোদামা একটি স্বীকৃত ফিকার বই সেখানে তিনি বলছেন আজমা আল মুসলিম আলা মশ মুসলিমগণ ঐক্যমত পেশ করেছেন যে কুরবানি হচ্ছে একটি স্বীকৃত ইবাদত এতে কোনো ভুল ভ্রান্তি বা গোলমাল নেই আমরা দ্বিতীয় পয়েন্ট শুনলাম আমরা তৃতীয় পয়েন্টে যে আলোচনা শুনতে চাচ্ছি সেটি হল এই যে কুরবানের বিধানটা কি কুরবানি করা আমাদের উপর কি ওয়াজেব না ওয়াজেব নয় কুরবানি করা আমাদের উপর জরুরি না জরুরি নয় অর্থাৎ কুরবানিটা আমাদের উপর করতে হবে না এর মধ্যে একেবারে শিথিলতা আছে এই বিষয়ে করেছেন। একদল ওলামার মত যে কুরবানি করা মানে এটা তো স্বীকৃত এবাদত এতে কোনো সন্দেহ নেই যেমন আমরা একটু আগে জানলাম কিন্তু এই ইবাদতটি জরুরি না জরুরি নয় এই বিষয়ে মতভেদ করেছে ওলামা এখরামদের মধ্যে একটি দল যারা বলেছেন এটা ওয়াজেব ওয়াজেব যখন বলা হবে তার মানে সেটা না করলে গুনা হবে এবং শাস্তি হবে তো যে সকল ওলামা এই কোরবানি করাকে ওয়াজেব বলেছেন তাদের মধ্যে তাদের মধ্যে আউজাই লয়েস এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে তারা মনে করেন যে কুরবানি ওয়াজেব দিতেই হবে যে সামর্থ্য রাখে আর দ্বিতীয় দল যেটাকে জমহুরে ওলামা একরাম বলা হয় বা অধিকাংশ ওলামা একরাম তারা বলেছেন কুরবান এটা ও আজেব নয় এটা হচ্ছে এটা হচ্ছে সূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা মানে হলো এই যে একটি এমন সুন্নত কাজ যেটা নবী করিম সাল্লা তাগিদের সাথে করে গেছেন তাই আমাদের সেটা করতে হবে কিন্তু যদি কোনো মানুষ ছেড়ে দেয় তাহলে গুণা হবে না বরং একটা অপছন্দনীয় সে কাজ করবে কেন তারা বলেছেন সূন্যতে মোয়াক্কাদা এবং কেন তারা বলেছেন ও আজেব যদি আমরা এই বিষয়ে ঢুকি এবং তাদের সমস্ত দলিলগুলা দেখি তাহলে আমরা আগের মশলাগুলি না তবে যারা এটাকে বলেন। তারা বলেন কারণ প্রদস্তফা সাল্লাহ বলছেন এদার আই তুমি হেলাল আল হজ্জা যখন তোমরা জিলহদ মাসের চাঁদ দেখবে অর্থাৎ প্রথম চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে আবু দাউদ্দিন আসাহী এবং ইবনে মাজাও বর্ণনা করা হয়েছে তারা বলছেন যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে যে কুরবানি করার ইচ্ছা করবে এবং জিলহজ মাসের চাঁদ দেখবে তাহলে সে যেন নিজের চুল এবং নোক কাটা থেকে বিরত থাকে তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ রসোলা আমাদের উপর এটা জরুরি করছেন না কারণ তিনি বলছেন যে কুরবানি করা ইচ্ছা করবে আর যখন কোন কাজকে ইচ্ছার সাথে তখন আর সেটা ওয়াজেব প্রমাণিত হয় না সেই কারণে তারা বলেছেন যে না এই কুরবানি করাটা হচ্ছে শূন্যতে মোয়াক্কাদার মোট কথা হলো ভাই এই যে কুরবানি একটি এমন ইবাদত যেটা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা স্বয়ং করেছেন তার জীবনে এবং সাহাবা এখরামও করেছেন তাই আমাদেরকে সেটা করতে হবে সেটা ও হোক বা শূন্যতে মোয়াক্কা দায় হোক কিন্তু কোন মানুষ যদি সামর্থ্য না রাখে তাহলে তার উপর আর এটা করা জরুরি হয় না আমরা তৃতীয় নম্বর বিধান শুনলাম এবার চতুর্থ নম্বর বিধান হচ্ছে কুরবানি করার সময় কি আমরা অনেকে মনে করি জিল হজ মাসের যেদিন দশ তারিখ হবে সেদিনই হয়তো কুরবানি করতে হয় কিন্তু না কুরবানের এটা হচ্ছে প্রথম দিন মানুষ জিলহজ মাসের দশ তারিখে কুরবানি করবে ঈদের নামাজের পর যেখানে ঈদ হবে এবং নিজের দেশে যেখানে ঈদ হবে সেই ঈদের নামাজের পর কুরবানের সময় শুরু হবে কিন্তু এই সময়টা শুধু দশ তারিখে জন্য নির্ধারিত বা সীমিত না একুরবানের সময় দশ জিল হিজা এগারো জিল হিজা সূর্য জিল পর্যন্ত। তেরো জিল হিজার সূর্য জিলহজ মাসের ১০ তারিখে ঈদের নামাজের পর নিজ নিজ গ্রামে গঞ্জে যে যেখানে ঈদের নামাজ পড়বে তার ঈদের নামাজের পর থেকে এর সময় শুরু হয় এবং তেরো জিল সূর্য ডুবার আগে পর্যন্ত এর সময় এর সময় থাকে আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো মানুষ এর পূর্বে কুরবানি করে দেয় অর্থাৎ নামাজ পড়ার আগেই কুরবানি জোভাই করে দেয় তাহলে তার কুরবানি হবে না এটা তার একটা সাধারণ সদকা হবে কিন্তু কুরবানি হবে না হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুতবা দেওয়ার পর ঈদের নামাজের পর দেখছেন এক ব্যক্তি এক সাহাবিদ জোভাই করে দিয়েছেন অলরেডি সেই সময় ঈদগাহী জোভাই করা হতো এখনো কুরবানের পশু বাইরে জোভাই করাই ভালো যেন যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন সেটা যেন প্রচার হয় প্রসার হয় তো যখন আল্লাহ রসুল দেখলেন তখন তাকে বললেন মামদা যে ব্যক্তি কা নামাজ পড়ার পূর্বে জোভাই করেছে তাহলে সে যেন তার পরিবর্তে অন্য একটা জোভাই করে তার আগে জোভাই করলে কুরবানি হবে না সেই কারণে কুরবানি ইবাদতটি মনে রাখতে হবে এটি ইবাদত যেমন পশু জোভাই করা তেমন এর সময়টাকেও লক্ষ্য করা যদি সময়ের আগে পরে হয় তাহলে এই ইবাদত কি হয় না গৃহীত হয় না বন্ধুগণ আমরা চতুর্থ বিধান জানার পর এবার পঞ্চম বিধানে চলে আসছি পঞ্চম বিধান হচ্ছে কি কি পশুর কুর্বানি যায় একজন মানুষ শখ করে একটা হরিণ কুষে ধরে। বলছে আমি আমার এই শখের হরিণটা কুরবানি দিব হবে কি হবে না একজন মানুষ দেখা গেল যে অনেকগুলো পশু পাখি সে লালন পালন করে এগুলোর কুর্বানি দিলে কি হবে না কি হবে কি হবে না আমাদের জানতে হবে কি কি পশুর কুরবানি বৈধ সেটা ইসলাম বলে দিয়েছে শরীয়ত বলে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ওয়ালিকুল্লাতিন জালনা মান সাকা আমি প্রত্যেকের জন্য কুরবানি নির্ধারণ করেছি আল্লাহ দান করেছেন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে সুরাহাজ চৌত্রিশ নম্বর আয়ার তাই কুরবানি দিতে হবে এবং কুরবানের পশুগুলো হতে হবে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বলতে কি বুঝানো হয়েছে এখানে চতুষ্পদ জন্তু বলতে বোঝানো হয়েছে উঠ গরু ছাগল এবং ডুম্বা যাকে ভেড়া বলতে পারে উট গরু ছাগল এবং ডুম্বা এটা স্ত্রী লিঙ্গ এবং পুং লিঙ্গ বৈধ সেটা খাসি করা হোক মানে অন্ডগোষ বের করে নেওয়া হয়েছে এরকম হোক বা না হোক উভয়টাই জায়জ এই চতুষ্পদ জন্তু ছাড়া অন্য জন্তুর মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হয় না সে কারণে কোরবানির সময় এই চুষ পর্যন্তই আপনাকে খরিদ করতে হবে এর মধ্য থেকে আপনাকে কুরবানি দিতে হবে অন্য কিছু কুরবানি দিলে হবে না আমাদের এবার ষষ্ঠ মাস আলাদা বা ষষ্ঠ বিধান যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম কুরবানি কি এই চার প্রকার জন্তুর মধ্যে তো আপনি কুরবানি দিবেন বোটে কিন্তু চারটি কি বরাবর মর্যাদার নেকির দিক দিয়ে না এর মধ্যে পার্থক্য আছে ওলামা একরাম বলছেন যে সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে একটি পূর্ণ উটের কুর্বানি পূর্ণ উঠ মানে ভাগাভাগি না আর দ্বিতীয় নম্বর সেই কুরবানির উত্তম কুরবানির মধ্যে হচ্ছে গরুর কুরবানি পূর্ণ একটি গরুর কুরবানি অতপর পূর্ণ একটি ছাগলের কুরবানি অতপর গরু কিংবা ছাগলের একাংশে শরিক হয়ে কুরবানি সিরিয়ালটা বুঝা যাচ্ছে প্রথমত একটি পূর্ণ উটের কুরবানি না হলে একটি পূর্ণ গরুর কুরবানি না হলে একটি পূর্ণ ছাগলের কুরবানি না হলে গরু ও উঠের একাংশে কুরবানি এখন বলেন দেশে আমরা কোন কুরবানিটা বেশি দিই যেটা ভাগাভাগি কুরবানি এটা কি কত নম্বরের কুরবানি এটা হলো লাস্ট পর্যায়ের কুরবানি এই পর্যায়ের এই যে সিরিয়াললি বলা হচ্ছে এর দলিল কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন জুমার ফজিলতের সম্পর্কে হাফিসা মানা হাফিস যে ব্যক্তি জুমার দিনে প্রথম সময়ে আসবে প্রথমে নয় ফজিলতের প্রথম সময়ে আসবে আন্না বা দেন সেজন্য একটি উঠ কুরবানি দিল অতপর বলছেন যে দ্বিতীয় সময় আসবে সেজন্য একটি গাভী কুরবানি দিল আর যে তৃতীয় সময় আসবে সেজন্য একটি ছাগল কুরবানি দিল তাহলে উঠটা বেশি ভালো সেই কারণে না আগে নাম নেওয়া হয়েছে অতপর গরুর নেওয়া হয়েছে অতপর ছাগলের নেওয়া হয়েছে আর ভাগের কুরবানিটা এর পরে আসবে সে কারণে আপনি যদি কুরবানি দিতে সামর্থক হন তাহলে এর মধ্যে এই উত্তম কুরবানি দেওয়ার চেষ্টা করবেন যেরকম আপনার সামর্থ্য হবে সেভাবে আপনি করবেন এটি ছিল আমাদের ষষ্ঠ মাস আলা আর সপ্তম মাস আলা হচ্ছে কুরবানিতে শরিক হওয়া প্রথমত মনে রাখতে হবে ছাগলে কোন শরিক হওয়া যায় না গরু এবং উঁটে শরিক হওয়ার বিধান এসেছে কিন্তু কিভাবে শরিক হতে হবে এবং কয়জন শরিক হওয়া যাবে সে বিষয়ে জানতে হবে একটি গরুতে বা একটি উটে উঁটে জন মানুষ শরিক হতে পারে এই সাত ব্যক্তি এবং সাত ব্যক্তির পরিবার সকলেই এতে শরিক হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস জাহাবের রাজি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আর একটি গাভী আনসাব সাত জনের পক্ষ থেকে এমন মুসলিম হাদিসটি বর্ণনা করেন তাই সাতজন আপনি শরিক হতে পারেন অনুরূপ আপনি যদি ছাগলে ছাগল খরিদ করেন তাহলে সেখানে কাউকে শরিক করা যাবে না আপনি একাই সেখানে কুরবানি দেবেন কিন্তু প্রশ্ন হল এই শরিক হলে যেমন কুরবানিটা একটু আগে আমরা বললাম উত্তম কুরবানি হয় না ঠিক তেমন একটি আরো বিষয় আসে যে সেখানে কি সাতটা লোকেরই হবে না সাতটা লোক এবং তার পরিবারের সকলের পক্ষ থেকে হবে ভাই আপনি কুরবানি করার সময় আপনার এবং আপনার পরিবারের সকলের পক্ষ থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ সকলে তারা নেকি পেয়ে যাবে ছাগল আর পশু খরিদ করেন কুরবানি দেওয়ার জন্য তাহলে আপনার বাড়ির সংখ্যা বাড়ির সদস্যের সংখ্যা যতই হোক না কেন সকলের পক্ষ থেকে কুরবানিতে হয়ে যায় অর্থাৎ যদি একজন ব্যক্তি উঠ করেছে আর তার বাড়ির সদস্য সংখ্যা যদি দশ জন হয় তাহলে সে যেন এটা মনে না করে যে আমাদের সাত জনের হলো আর জনের না তিনজনের জন্য মনে না করে কিংবা যদি একটি ছাগলও কিনে তাহলে সে যেন এটা মনে না করে যে আমাদের একজনের হবে আর বাকি সকলের হবে না দলিল কি ভাই আবুবাহ সাহাবি তাকে জিজ্ঞাসা করা হলো কান্লাহাম আলা রসুল সাল্লা সাল্লামের যুগে কুরবানের অবস্থা কেমন হতো সাহাবি আবুবেন্লাহ আল্লাহ রসুল সাল্লামের যুগে মানুষ একটি ছাগল কুরবানি দিত আনহো আনতে নিজের পক্ষ থেকে এবং নিজের বাড়ির পরিবারের পক্ষ থেকে এমন তারা সকলে খেত অপরকে খাওয়াতো। তাহলে যুগে রসুল একটি ছাগল একটা এবং বিশ্বাস ছিল স্বয়ং প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লাম এইভাবে কুরবানি দিয়েছেন তিনি দুটি ছাগল দুটি দুম্বা খরিদ করেন করার পর একটিকে জোভাই করেন নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে আরেকটি জুবাই করেন গোটা উন্মতের পক্ষ থেকে তাহলে যেই কুরবানিটা তিনি নিজ এবং নিজ বাড়ির পক্ষ থেকে দিলেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী ছিল না ছিল না আল্লাহ রসুলের সন্তান ফাতেমা ছিলেন কি ছিলেন না আরো অন্যান্য সন্তান ছিলেন হয়তো তারা ওই সময় কেউ জীবিত ছিলেন পরে মারা গেছেন বটে। তাহলে একটি ছাগল তিনি নিজের বাড়ি এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন অতপর দেওয়ার পর তিনি বলছেন আল্লাহম্মদ তাকাবাল মিন মোহাম্মদ আলে আল হে আল্লাহ এই কুরবানিটি মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও তাহলে আমাদের দেশের এই ধারণা যে একটি ছাগল একজনেরই হবে অন্যজনের হবে না এটা কেমন ধারণা এটা পুরোপুরি ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে মনে রাখবেন আমরা আজ গরু বা উটে একটা বা দুইটা ভাগ দিই কিন্তু একটা বা দুইটা ভাগের চাইতে একটা ছাগলের কুরবানি দেওয়া অনেক উত্তম কারণ একটি ছাগল হচ্ছে একটা একটা জান, পূর্ণ দম। যতগুলো রক্ত প্রবাহ হবে একটা ভাগের আসবে অতখানে অতপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভাগে কুরবানি দিয়েছেন এটা পাওয়া যায় না কিন্তু তিনি ছাগল কিনে নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন এটা স্বীকৃত প্রমাণিত কিন্তু আসলে আমাদের অবস্থাটা হয়েছে এই যে কুরবানিটা কবুল হোক বা না হোক আমাকে দেখতে হবে গোস্ত কোথায় বেশি আছে আর কোন গোস বেশি খেতে মজা আছে এটা হয়ে গেছে আমাদের সমস্যা আর সে কারণে আমরা ভালো উত্তম কুরবানি খুঁজি না আমরা খুঁজে বেড়াই যে কোথায় গোস্ত বেশি পাবো আর কোথায় আমার খেতে মজা হবে ওই জিনিসটা আমরা খুঁজে বেড়াই যেটা আল্লাহ রাবুলা আলমিন কবুল করেন না কবুল করেন আল্লাহ রাবুল আলমিন নিজের অন্তরের যেটা ভয় সেটা আল্লাহ তালা দেখেন আর তাকুয়াকে দেখেন এই গোস তার অন্য কিছু রাবুল আলামিন দেখেন না এখানে আরেকটি কথা বলে যে সকল ভাইয়েরা দুগ নেয় কোন গরু বা উঁটে তখন হুজুর যখন কুরবানি দিতে আসে আমরা পরে আলোচনা করছি কুরবানি কে করবে যদি হুজুরের দ্বারায় মানে আলেমের দ্বারাই যদি আপনি কুরবানি দেন তখন হুজুর বলে থাকেন যে ভাই কার কার নামে কুরবানি একটা কুরবানি যে গার্জিয়ান হবে সেটা একটা পূর্ণ পশু হোক কিংবা এরকম ভাগ হোক দেওয়ার সময় সে নিজের এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানের ইচ্ছা করবে নিয়োগ করবে যখন এরকম করে না তখন হুজুর যখন ওদেরকে ওরকম শিখায় তখন এরা এরকম ভাবে এটা ভুল এরকম যেন না করা হয় কিছু আলোচনা এবার আর একটি ছেলে পেলেদের আকিকা দেওয়া এটা আমাদের আজকের নবম নবম নম্বর বিধান যে কুরবানের কোনো ভাগে মানে গরু কিংবা উটের কোনো ভাগে আপনি আকিকা দিতে পারেন কি পারেন না ভাই প্রথমে মনে রাখতে হবে যে আকিকা হচ্ছে একটি সুন্নত আমল সূন্যতে মোয়াক্কাদা আমল যার সময়ে নবী করিম সাল্লা সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে বাচ্চার বয়স যখন সাত দিন হবে কিংবা চোদ্দ বা একুশ দিন হবে সেদিন তোমরা বাচ্চারা আকিকা দেও তার মাথা মুন্ডন করো আমরা যদি ওই সময় না দিয়ে কুর্বানির সময় দিতে আসি তাহলে এটা কি ঠিক হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর আকিকা কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠ এবং গরুতে দেননি আর উঠ গরু দ্বারাই যদি না দিয়ে থাকেন তাহলে তার ভাগে কিভাবে দেওয়া যায় মানে আসলে আমরা একটা সুযোগ খুঁজছি যে আকি ঠিক সময়ে দিব না তারপরে যখন কুরবানের সময় আসবে এক দুটা ভাগ নিব একটা কুরবানি দিব আর একটা আকিকা দিব আমরা এখানেও একটা সহজ পথ খোঁজার চেষ্টা করেছি সেটা দলিল সম্মত কিনা সেটা আমরা দেখতে যাই না আর আপনাদেরকে জানার জন্য বলেও দিই যে হানাফি মাঝাবে আকিকাকে মাকরু বলা হয়েছে ও পছন্দ আর অনেকে বলেছেন মোবাহ মানে করলে না করলে কোন নেকি গুণা নেই এই ফতুয়ার কারণে মানুষের আমাদের দেশে আকিকা দিতে চায় না বাচ্চার বয়স যখন সাত বা চোদ্দ বা হয় কিন্তু পরে আবার খেয়াল আসে যে আকিকা যেহেতু দেওয়া হয়নি তাহলে মাকরু একটা মোবাহ জিনিস কিন্তু একটু শুনলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুরবানি দেওয়াটাকে ওয়াজে বলেছেন ওরা এ মাকড়ু আর মোবা জিনিস ও আজেপি নিয়ে এসে ঢোকাই দিন তাহলে গোলমাল করলো না এরকম আবার একটা গোলমাল করছে তো ভাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কুরবানি কুরবানের জন্য দেন আকিকা আকিকার জন্য দেন হ্যাঁ যদি আপনার বাচ্চার বয়স কুরবানির দিনে সাত দিন হয় বা চোদ্দ দিন হয় বা একুশ দিন হয় তাহলে একটা প্লাস পয়েন্ট আপনার জন্য হলো এই যে আপনি দুটার নিয়ত করে নিলে একটা পশু দিলি হয়ে যাবে এটা ওলামায় কেরাম করেছে যেমন জুমা এবং ঈদের দিন একদিন হয়ে গেলে একটা জুমার ঈদের নামাজ পড়ে নিলে জুমা আপনার হয়ে যায় যেমন দুটি গোসল একসাথে একত্রিত হয়ে গেলে মানে জুমার গোসল করা অবস্থা হব আর এইদিকে কোন মানুষের ফরত গোসল আছে দুটি গোসল আলাদা আলাদা করে করতে হয় না একটা করলে দুটা আদায় হয়ে যায় তাই যদি কোনো ভাইয়ের ছেলে বা সন্তানের বয়স সাত দিন আর চোদ্দ দিন আর একুশ তারিখ সেটা যদি কুরবানের দিনে হয়ে যায় তাহলে একটি পশু কুরবানি দিলে ইনশাল্লাহ দুটি আদায় হয়ে যাবে বাচ্চার বয়স হয়েছে এক বছর পাঁচ বছর দশ বছর আর কুরবানির সময় শুনলাম। এবার এগারো নম্বর মাসালা হচ্ছে যে কুরবানিতে কি কি দোষ থাকলে সেই কুরবানিটা দেওয়া যাবে না সব কুরবানি কি দেওয়া যাবে না কুরবানির কিছু দোষ থাকলে সেটা দেওয়া যাবে না কুরবানির পশুর মধ্যে যদি চাটি দোষ থাকে তাহলে সেটা কুরবানি আল্লাহ থেকে আল্লাহ নিজ হাত দ্বারা ইশারা করলে বলেন আর আন চার প্রকার দোষ থাকলে সেটা কুরবানি করা যাবে না প্রথম নম্বরে বলছেন যে আল আওরা আওয়ারোহা এক চোখের টেরা চোখটা ভিতরে ঢুকে গেছে দেখতে ভয়ঙ্কর লাগছে এরকম টেরা পশুর কুরবানি হবে না এক অন্ধের অন্ধ অন্ধ। দুই চোখের পেড়াই যদি না হয়। এর চাইতে বড় দোষ থাকলে কি হবে হবে না তাই টেরাওয়ালা কিংবা অন্ধ পশুর কুরবানি হবে না তারপরে বলছেন আলমারিজাতুলবাই এ মার আদোহা কিংবা স্পষ্ট রোগা পশুর যেমন রোগ হলে মানুষের রোগ হলে বুঝা যায় কি যে না যে অসুখ হয়েছে পশুর হলেও তো বোঝা যাবে হয় খাওয়া খাবে না না হলে জোরে জোরে শ্বাস নিবে না হলে দেখা গেল যে অন্য ধরনের আওয়াজ বের হচ্ছে না হলে আর কিছু হচ্ছে যদি স্পষ্ট রোগা হয় তাহলে সেই পশুর কুরবানি হয় না অনুরূপ যদি খোঁড়া হয় ল্যাংড়াই ল্যাংড়ায় চলে তাহলে সেই পশুরও কুরবানি হয় না আর যদি পা ভাঙ্গা থাকে তাহলে আরই হবে না চতুর্থ নম্বর একেবারে বৃদ্ধ দাঁতগুলো একেবারে বসে গেছে খেতে পারে না শরীর স্বাস্থ্য নেই একেবারে বৃদ্ধ পশু এরকম পশুর ও কুরবানি হয় না এটা আল্লাহ রসুল সাল্লাহ বলে স্পষ্ট এসেছে কিন্তু প্রশ্ন হল যেটা আমাদের বারোতম মাসালা সেটা হলো যে যে এর চাইতে যদি নিম্নমানের আয়ব হয় তাহলে আমরা কি করব। এর চাইতে নিম্ন মানের আয়ব মানে দেখা গেল যে লেজ কাটা কান কাটা আ সামনে দিয়ে কাটা বা পিছনের দিয়ে কাটা অর্থাৎ এর চাইতে নিম্নের যদি হয় তাহলে সেই কুরবানিটা দেওয়া তো বৈধ কিন্তু উত্তম কুরবানি নয় অর্থাৎ বলেছেন এটা কুরবানি হবে কিন্তু কুরবানি যেটা পছন্দনীয় এবং আস উত্তম কুরবানি সেটা আদায় হবে না আমরা বারোতম বিধান শুনলাম তেরো নম্বর বিধান হচ্ছে কুরবানি খরিদ করার পর যদি দশ চলে আসে কুরবানি ভালো কিনেছিলেন বোটে কিন্তু কেনার পর দেখা গেল আপনার গরু এরকম লেংড়া হয়ে গেছে খোড়া হয়ে গেছে বা তার পা ভেঙে গেছে বা যে আয়ব চারটা বর্ণনা করা হলো এরকম ধরনের আয়ব হয়ে গেছে দোষ হয়ে গেছে তাহলে কি করবেন যদি এরকম হয় তাহলে দেখতে হবে এই দোষ ত্রুটিটা আপনার কারণে হয়েছে আপনার অবহেলার কারণে হয়েছে না আপনার অবহেলার কারণে হয়নি যদি আপনার অবহেলার কারণে এরকম দোষ হয় তাহলে আপনাকে ওর বদলে কুরবানি দিতে পারবে আর যদি অবহেলা জিনিস। আপনি বেঁধে দিয়েছেন পাহাড়ের উপরে আর গরু পড়ে গিয়ে লিংড়া হয়ে গেছে তাহলে এটা আপনার অবহেলা বলা হবে এই সময় আপনাকে অর্ভ তেলে অন্নটা দিতে হবে অবহেলা না থাকলে আপনি বেঁধে দিয়েছেন ঠিক জায়গায় যে কোনো কারণে কারোর সঙ্গে গুতাগুতি করেছে আর কিছু করেছে পা ভেঙে গেছে আর কিছু হয়েছে তাহলে সেখানে আপনার দোষ নেই আপনি ওই কুরবানি দিতে পারেন তম চোদ্দতম যে কুরবানি যদি কেনার পর সেটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কি করবে। কুরবানি কেনার পর যদি হারিয়ে যায় চুরিয়ে যায় আবার চুরি হয়ে যায় তাহলে আবার দেখতে হবে আপনার অবহেলার কারণে কি হারিয়ে গেছে না আপনার অবহেলা ছিল না অর্থাৎ আপনার অবহেলা হবে গরু আমাদের দেশে বেঁধে রাখা হয় ছাগল বেঁধে রাখা হয় ও কুরবানের গরু নিয়ে এসে ছেড়ে দিয়েছে তারপরে কুরবানের গরু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তাহলে সেটা তার অবহেলা এরকম ক্ষেত্রে ওকে ওর বদলে কুরবানি দিতে হবে জরুরি যদি অবহেলা না থাকে তাহলে আর তাকে কুরবানি দিতে হবে না পনেরো নম্বর মাস আল্লাহ যে ব্যক্তি কুরবানি দিতে চায় সে ব্যক্তি যেন নিজের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে এতে অনেক নেকি আছে এর কারণ কি বলা হয়েছে যেহেতু হাজিগন হজ করার সময় যেমন কিছু থেকে বিরত থাকে আল্লাহ এবং দুজনে যেন একটি ভালো ইবাদত করছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এদার আই তুমি হিজা যদি যখন তোমরা জিল মাসের চাঁদ দেখবে ও আর কুমাইয়া আর তোমাদের কেউ কুরবানি করতে চাইবে নিজের নিজের চুল এবং কাটা থেকে ফালিউম থাকে। আন শাহরিহি মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর কিন্তু যদি বাড়ির গার্জিয়ান যে কুরবানি দিচ্ছে এই বিধানটা ওর জন্যই। আর ওর পক্ষ হয়ে যারা দিচ্ছে বাড়ির যারা আল আওলাত তাদের জন্য এই বিধান প্রযোজ্য নয় ওদেরকে এই বিধান মানতে হবে না অনেকে মানার কথাও বলেছেন তবে উত্তম মত হলো যে ভাই যে ব্যক্তি কুরবানি দিতে চায় যে গার্জিয়ান সেই এ কাজ থেকে বিরত থাকবে তাহলে ষোলো নম্বর বিধান হচ্ছে যে আপনি কুরবানিটা নিজে দিবেন না কারো দ্বার আপনি নিজে জোভাই করতে পারেন কিংবা কারো দ্বারায় জোভাই করতে পারেন এটা হলো নিজের পক্ষ থেকে প্রতিনিধি করে দেওয়া তবে মনে রাখবেন নিজে জোভাই করাটা বেশি উত্তম কেন কারণ আল্লাহ রসুল গেছে। যে আমরা মৌলী সাহেব ছাড়া কুরবানি জোহাই করি না এটা আপনার হোক আপনি করতে পারেন না পারেন জানেন না সমস্যা হচ্ছে তাহলে তখন অন্য দেন যাই হোক নিজে কুরবানি করতে পারেন কিংবা ওপরের মাধ্যমে আপনি কুরবানি করাতে পারেন আল্লাহ রসুল এবং কিছু আদব আছে সেটা সেই হুজুর হোক বা আলেম হোক কিংবা আপনি নিজেই করেন এই আদব গুলি খেয়াল হবে এক নম্বর কুরবানি পশুকে কিবলামুখী করতে হবে পশুকেও এবং নিজেও যে কুরবানি করবে আপনি যখন কুরবানি করবেন তাহলে আপনার মুখটা যেমন কিবলামুখী হবে তেমন পশুটাও কীবলামুখীর দিকে শুয়ে দিতে হবে কিন্তু পশুর মাথাটা কিবলার দিকে হবে। উত্তর দক্ষিণ হয়ে যাবে আমাদের দেশে পশুটার মানে অধিকাংশ পশুটা কিবলার দিকে যেন করে থাকে ওর মাথা এবং লেস যেদিকেই থাক আর আপনার মুখটা যেন কিবলার দিকে হয় অর্থাৎ কিবলামুখী হয়ে এবং কিবলামুখী করে। কারণ আল্লাহ রসুল সাল্লাভাই করবে তখন সুন্দর রূপে জোভাই করবে ধারালো চাকু দিয়ে জোভাই করবে ভতা চাকু দিয়ে যেন জোবাই না করা হয় যখন তাকে যদি উঠ হয় তাহলে নহর করা এটা হচ্ছে একটি জোভাই করার আদব জোভাই করা নয় উঠকে নহর করতে হয় আর গরু এবং ছাগল হলে সেটাকে জোভাই করা এবং এক পাশে শুয়ে দিয়ে জোভাই করা এটা জোভাই একটা আদব আর এই চাকু এবং যেন রাখা হয় পশুর সামনে যেন না দেখানো হয় এটা একটা কুরবানি করার বা বাবাই করার আদপ কুরবানি করার সময় বিসমিল্লা বিসমিল্লা চাইতেও একটি অধিক শব্দ ব্যবহার করতে হবে সেটা হলো আল্লাহ আকবর বিসমিল্লা বললেই যথেষ্ট কিন্তু কুরবানির সময় বিসমিল্লা আল্লাহ আকবর দুটাই বলতে হবে যেমন হাদিসে এসেছে অনুরূপ কুরবানি করার পর আপনি বলবেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে যেমন আল্লাহ রসুল আল্লাহ উম্মাতি হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দেননি অনুরূপ কুরবানিটা যখন হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ এটা এই কুরবানিটি আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ও আল্লাহ এটা পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে তুমি এই কুরবানিটি কবুল করে নাম তাই আপনি করেন বা কারো করেন। আপনি এই দোয়া কুরবানির পর বলবেন এই শব্দ দ্বারাই বলতে পারেন আপনার নিজের শব্দ দ্বারাও বলতে পারেন এখানে একটি ভুল এবং না সংশোধন করে দিয়ে আগে বাড়া যাচ্ছে না সেটি হচ্ছে যখন হুজুর বলেন যে নাম দেন নাম দেন আল্লাহ রসুল কুরবানি করলেন এরকম নাম নিতেন এরকম নাম নিয়ে লেখালেখি করতেন আপনি নিয়ত করেছেন আপনার এবং আপনার পরিবারের এটাই যথেষ্ট হুজুর শুধু করবেন কারণ সে তাকে প্রতিনিধি করে দিয়েছেন। আপনার কাজটা সে করে দিচ্ছে দেওয়ার পর সে বলতে পারে যে যদি এটা আবদুল্লার কুরবানি হয় তাহলে বলবে হে আল্লাহ এটা আবদুল্লাহার পক্ষ থেকে তুমি কবুল করে নাও আবদুল্লাহ বা আবদুল্লার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও নচেত একটা একটা নাম নিয়ে এরকম কুরবানি করার কোনো বিধান দেখা যায় না বরং একটা গোলমাল শুরু হয়েছে এই যে যারা ভাগে কুরবানি দিচ্ছে তারা মনে করছে যে যার নাম দেওয়া হলো না তার আর কুরবানি হল না অথচ সে বাড়ির একটা সদস্য একটা পরিবারের সদস্য সেখানে একটা ভাগই হোক বা ছাগলী হোক সে নিজ এবং গোটা পরিবারের পক্ষ থেকে কুরবানি দিবে যেমন আমরা একটু আগে শুনে আসলাম আমরা এবার আহ সতেরো নম্বর আলোচনায় যাচ্ছি ১৭ নম্বর বিধান হচ্ছে কুরবানির গস্তের মণ্ডপ কুরবানির গস্ত কিভাবে বিতরণ করবে। আমরা অনেকে দেখি অনেক সমাজে একটা আইন করে দেওয়া হয়েছে যে গস্ত তিন ভাগে ভাগ করেন নালে হবে না এক ভাগ আপনি দশকে দেন তারপরে আপনি রাখেন এই ভাগে সমস্যা হয়েছে কি যারা গরুতে ভাগ নেয় তো একটা গরুতে ষাট সত্তর কেজি গস্ত হয় যদি মোটামুটি গরু হয় তার মানে ওর ভাগে দশ কেজি গস্ত আসবে এক ভাগ যদি জরুরি ভাবে সে দিতে যাচ্ছে তাহলে তিন কেজি সাড়ে তিন কেজি গস্ত গেল বাকি থাকলো কত ছয় কেজি গস্ত এখন ছয় কেজি গস্ত যদি আট দশজন পরিবারের মানুষ হয় তাহলে খাবে না জমা রাখবে সে কারণে মনে রাখতে হবে যে কুরবানির গস্তকে তিন ভাগে এরকম ভাগ করা জরুরি না আপনার যদি ইচ্ছা না থাকে গস্ত বেশি খাওয়ার বা বেশি সৎকা করার তাহলে আপনি অর্ধেক সৎকা করেন না না পুরোটাই দেন না কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার প্রয়োজন থাকে আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আপনি কেন তিন ভাগের এক ভাগ রান্না করবেন আপনি বেশি রান্না করেন অর্ধেক রান্না করেন কারণ এটা ঈদের দিন খুশির দিন আপনাকেও খুশি হতে হবে আপনার ছেলেদেরকেও পরিবারকেও খুশি করতে হবে আর বেচারা যদি এক বাটি করে গস্ত পায় বেশি না পায় তাহলে খুশি হবে কি জি হাদিসে বলা হয়েছে কুলু আদা খিরু তাসাদু তোমরা খাও জমা রাখো এবং সাদকা করো মুসলিম শরীফের আদেশ বোখারি স্বরূপে এসছে খাও ওপরকে খাওয়াও এবং জমা রাখো কিন্তু কতখানি খাও আর কতখানি খাওয়াও কতখানি জমা রাখো এটা বলা হয়েছে কি এটা যখন বলা হয়নি তখন আমরা এটা নির্ধারণ করব না আপনি যদি কুরবানি করার পর একটু গস্ত খান তাহলে খাওয়া হয়ে গেল যদি আপনি দুই চারজন মানুষকে খাওয়িয়ে দিলেন তাহলেই খাওয়ানো হয়ে গেল যদি আপনি কিছু মাংস সাজগা করে দিলেন এক কেজি হোক হাফ কেজি হোক তাহলে সেটাও কি হয়ে গেল সাজগা করা হলো। অর্থাৎ এই হাদিসটি আপনি মানতে পারেন আমল করতে পারেন এতটুকু করলে। কিন্তু আপনি যত বেশি করবেন যত বেশি ফকির মিসকিনকে খাওয়াবেন ততই আপনার কি হবে বেশি লাভ হবে। আমরা এবার আঠারো নম্বর পয়েন্টে ১৮ নম্বর পয়েন্ট হলো তিন দিনের বেশি জমা রাখা যায় কি যায় না আমরা অনেকে শুনে থাকি দেশে কুরবানির গ্রস্ত তিন দিনের বেশি জমা রাখবেন ভাই এটি একটি এমন বিধান ছিল যেটা আল্লাহ রসুল রহিত করে দিয়েছেন ওই সময়টা যখন চলে যায় তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন আমি তোমাদেরকে তিন দিনের বেশি জমা রাখতে নিজে করেছিলাম এখন তোমরা জমা রাখো যত পারো তাই যদি আপনি কুরবানের গস্ত জমা রাখতে চান তিন দিনের বেশি তাহলে রাখতে পারেন সেটা সুটকি করেই হোক আর সেটা রান্না করেই হোক এই এগারো বারো তারিখে তাসরিক মানে হচ্ছে গস্ত শুকানো তো সেই নিয়মের আগেও ছিল আপনারা গস্ত শুকিয়ে রাখতে পারেন কিন্তু এখানে একটা আরো ভুল ধারণা আছে কিছু মানুষের যে এই সুটকি আপনি মহরম মাসের দশ তারিখে খাবেন বা গস্ত গোস্ত মাসের দশ তারিখে খাবেন এই বিধান ইসলামের এটা একটা কোনো বিদাতী প্রথা আর মনে হয় শিয়াদের কাছ থেকে এ প্রথা আমাদের সমাজে এসেছে আর কিছু মানুষ এরকম করে থাকে যেটা নিঃসন্দেহে ভুল তম বিধান হচ্ছে কুরবানির কোনো জিনিস বিক্রি করতে পারেন কি পারেন না ভাই কুরবানিটা কার জন্যে আল্লাহর জন্য। যে জিনিসটা আল্লাহর জন্যে আপনি দিয়েছেন সেটা আবার নিয়ে বিক্রি করে উপকৃত হবেন ঠিক হবে না সেই জন্য কুরবানির কোনো অংশ কোনো অংশেই বিক্রি করা যাবে না আলী রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছেন তিনি বলেন আমার আলী রসুল্লাহ আলা নাতিন আল্লাহ রসুল আমাকে আদেশ করেন একটি উটের দেখ ভালের জন্য দেখাশোনার জন্য ওয়ান আতা এবং যেন আমি সেটার সদ্গা করি গস্ত এবং তার চামড়াও তাহলে কুরবানির গোস্ত সাদগা করতে হবে আর কুরবানির চামড়াও সাদগা করতে হবে এটা কোন জিনিস বিক্রি করা যাবে না এখন কথা হল যে আমরা যদি আজকালের যুগে চামড়াকে সদকা করতে চাই স্বয়ং চামড়াটাকে তাহলে মানুষ নিবে কি নিবে না কারণ উপকৃত হতে পারবে না এক যুগ ছিল যখন মানুষ সবাই নিজে নিজে চামড়ার লোবন টোবন দিয়ে শুকিয়ে ওটাকে মোট তৈরি করতো আর কিছু করতো কিন্তু এখন কি আমরা করি এরকম পারি তাহলে এখন কি করব। তাহলে এখন প্রশ্ন আসে যে চামড়াটা গন্ধ ধরে পচাই দিব যেহেতু বিক্রি করা যাবে না না বিক্রি করব। আমরা বলবো এরকম পচিয়ে সরিয়ে চামড়াটাকে নষ্ট না করে সেটা আপনি বিক্রি করেন বিক্রি করার পরে পয়সাগুলি তাহলেই হয়ে গেলো যেরকম আমাদের দেশে অনেক জায়গায় করা হয় আপনি সেটা নিজে নিজে বিক্রি করে সদকা করতে পারেন আর সমাজে যদি ব্যবস্থা থাকে তাহলে সেটাও আপনি নিতে পারেন এটা আমাদের উনিশতম বিধান জানা হলো কুড়ি তম বিধান আমরা কুরবানির সম্পর্কে জানতে যাচ্ছি সেটি হচ্ছে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি দিতে পারেন কি পারেন মৃত ব্যক্তি সেটা নিজের বাপমা হোক দাদু দাদি হোক বা আর কেউ হোক এখানে দেখতে হবে প্রথমে আমাদের বুঝতে হবে যে কুরবানিটা আসলে জরুরি হচ্ছে জীবিত মানুষের জন্য জীবিত মানুষের প্রতি না কি ভাই না উপর কুরবানি রেখেছেন আল্লাহ জীবিত মানুষের প্রতি তাই জীবিতরা জীবিতের জন্য কুরবানি দেবে এটা হলো আসল मृत पक्ष जरूरी तुम्हें जो कुरबानी देवर जो एरक उसीयत करी देरी अल्लाह रसुल्ला हजरत आली के एरक आदेश दिए हादी पवा जाए যেন আমি তার পক্ষ হয়ে কুরবানি করি তাই আমি তার পক্ষ থেকে কুরবানি দিলাম তাই মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া জরুরি হবে নচেত আপনি মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া আপনার জন্য জরুরি নয় হ্যাঁ আপনি যেটা কুরবানি দিচ্ছেন সেই কুরবানিতে যেমন আপনি নিজের পক্ষ থেকে দিচ্ছেন তেমন পরিবারেরও নিয়োগ করেন তেমন তাদের জীবিত মৃত সকলের পক্ষ থেকে নিয়ত করেন তাহলে হবে আপনার পিতা মাতা বা আর কেউ মারা গেছে আপনি যখন কুরবানি খরিদ করলেন তখন সেটা যেমন নিজের নিজের পরিবার তেমন যারা মারা গেছে আপনার আত্মীয় স্বজন তাদেরকেও আপনি সামিল করে নেন আপনার নিয়তে আপনার ইচ্ছায় তাহলে তারা নেকি পেয়ে যাবে কেন কারণ আল্লাহ ছাগল কি বললেন এবং আমার পরিবারের পক্ষ থেকে এরকম হয়ে আপনি কুরবানি দিতে পারেন কিন্তু এক্সট্রা একটা গরু বা ছাগল বা একটা ভাগ কিনে কুরবানি দিবেন এরকম কোন দলিল প্রমাণ নেই আর যেটা নেই সেটা স্টক থাকাই ভালো আমাদের কুড়ি মাস শেষ হলো কুরবানির অধিকাংশ মাসালা ছোট ছোট করে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম আর এই আলোচনার শেষ হিসাবে তম একটা মাসালা বলে দিই সেটা হলো ভাই কুরবানি হচ্ছে একটি এমন ইবাদত যেখানে মানুষ একটা পশু জোভাই করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদত করে আল্লাহ তালাকে খুশি করার চেষ্টা করে আদেশ এসেছিল নবী ইব্রাহিম আল সালামের প্রতি সেই জন্য নিজের ছেলেকেই কুরবানি দেয় আর এই বিধান রহিত করে দেওয়া হল আল্লাহ স্বয়ং একটা জীব পাঠাই দিলেন এখন যখন আমরা একটা জন্তু কুরবানি দিব আল্লাহ তালার উদ্দেশ্যে তখন যেন সেই জন্তুটা অবশ্যই ভালো হয় সুন্দর হয় আর যেমন হজরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহকে খুশি করার জন্য নিয়ে গেছিলেন কোনো কিছু তোয়াক্কা করেননি তেমন আমরাও এই কুরবানিটা দিব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মানুষ এই কারণে কুর্বানি দেয় যে আমার ছেলে পেলে কি খাবে সেদিন সবাই কুরবানি দেবে তাই আমিও দিই মানে ছেলে পেলে খাওয়ার এটা হবে গৌন উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আসল নিজে খাওয়া ছেলে পেলে কথা যদি কোন মানুষ এই কারণে কুরবানি দেয় যে আমার অনেক টাকা পয়সা আছে সৌদি আরব থেকে এসেছি ইউরোপ আমেরিকা থেকে কাজ করে এসেছি বা বড় চাকরি করি বাজারের সেরা গরুটা নিব লোকে দেখুক যে হ্যাঁ এই বেটা টাকা আছে দিতে পারে তাহলে ওর নিয়ত কি হলো লোক দেখানো তো যদি লোক দেখানো লোকের বাহবা পাওয়ার উদ্দেশ্য হয় তাহলে সেই কুরবানের কাছে কুরবানের বস্তু এবং মাংস পৌঁছে না কুরবানের রক্ত পৌঁছে না কুরবানের বস্ত পৌছে না আল্লাহ তাকামিন কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওর অন্তরে যে ভয়ে ভীতি আছে আল্লাহকে খুশি করার যে উদ্দেশ্য আছে সেটাই আল্লাহ হবে। বিধান রাবুল আলমিন যেন আমাদের সকল ভাইকে কুরবানি সহি পদ্ধতিতে উত্তম কুরবানি করার প্রফিক দান করেন আমাদের কুরবানিকে আল্লাহ রাবুল আলামিন যেন কবুল করেন আমাদের এই সৎ আমলকে যেন খালেস তার জন্যই করার তৌফিক দান করেন কমা আলায়না শেষে একটি কথা বলে দিতে চাই যে আর কয়েকদিন পর আরাফার দিন আসবে এই আরাফার দিনে একটি রোজা রাখা খুবই স্বাবের বিষয় যদি কোন ব্যক্তি একটি আরাফার দিনে রোজা রাখে তাহলে হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন আহত আল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর বদলে এক বছর আগের এবং পরের গুণাকে ক্ষমা করে দেবেন তাই এরকম দিনে রোজা রাখার যেন আমরা সুযোগ নিই এবং রোজা রাখি এ নকল এবাদতটির মাধ্যমে যেন আমরা অনেক নেকি অর্জন করার তৌফিক বা সুমতি লাভ করি সেই অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কমা ওমা আলায়না ইসলাম